তো কি হলো হম এবারে বলছেন যে হচ্ছে এখন তার হচ্ছে তবে সোন মানে হাসনা জান তবে সোনা তার ইহা তার বৈশিষ্ট্য তার কি আরকে কথায় বর্ণনা এবং বৈশিষ্ট্য অসফ মূলত বোঝায় বর্ণনা করা আর সেফাত হচ্ছে বৈশিষ্ট্য গুণাবলি কাছাকাছি হলো বর্ণনা করা তার বর্ণনা এবং বৈশিষ্ট্য সোন কাল তিকাল তাই কাল মানাজি রব্বাতিল ইহানি এই সেই ভবনের সেই জগতের কথা শোনো হ্যাঁ ইহসান মনে হচ্ছে সমস্ত উত্তম জিনিসের জিনিস আর রব্বাতিল মানে জিনিস ওলা জগন্নাথকে এক কথা আমরা বলতে হবে সব পরিপূর্ণ নিয়ামতে পরিপূর্ণ সেই জগতের কথা শোনো শান্তির স্থান জান্নাতিরকাল বাসস্থানের স্থান এবং কোরানো ইমানের সেনা আসকার মানে সেনা কোরআন সেনাদের বাসিস হচ্ছে শান্তির এলাকা আবার সে এলাকার যে সম্ভাষণ সেটাও হবে শান্তি যা কিনা আল্লাহর নাম মহান কমাশিয়াম হম গুফার এখানে দফা মানে আটক করে যাচ্ছে দুটো একই যে এবার আসছে যে জানাতে ইস্তরে বর্ণনা দিচ্ছেন ফি আদা দি দরাজা তেল জানা আমার বাড়ি না কুলি দাদা জানাতে ইস্তর সময় বর্ণনা এরকম হচ্ছে তার প্রতিটি স্তরের মাঝের জায়গাটুকু সঠিক ভাবে হিসাব করলে তার লাল্লা জি বাইনা বুঝেছো মানে ফিত্তাহী লীল হসবানি হজর মানুষ হিসাব সঠিকভাবে যদি মানে এর একশো স্তর আর প্রতি স্তরের মাঝের জায়গাটুকু সঠিকভাবে হিসাব করলে সম্পূর্ণ হয়নি পরের দিবাই তাহলে সেটা হবে হচ্ছে আকাশ এবং পৃথিবীর সমান মাঝখানে দূরত্ব আছে দূরত্বের সমান হচ্ছে এক একটা মানে স্তরের মাঝে যে ফাঁকা স্থানটুকু কৌল দিকিল বুরহানি বুরহান মানে হচ্ছে দেখল বুরহান মানে হজরাতাম বলেন মানে হজরাত অনেক সব ব্যক্তিগুলো কি বলা হয় কৌলিক তার কথা যিনি হচ্ছে দলিল সেক্ষেত্রে দেখি সত্যবাদ কথা বলবো তার মানে সর্বস্ব ইটা হচ্ছে ফের দাউস তার মধ্যে সর্বোচ্চ কি ফের দাউস আর যা আল্লাহ আরসের মাধ্যমে তার সাদা যা সাদ হচ্ছে আল্লাহ আরস দিদিনী রহমানি এইটা হচ্ছে ফেরদাউ হচ্ছে রান্নের মাঝখান এবং মাঝার্নাথ মানে সব থেকে উচু এই কারণে জান্নাত হচ্ছে বম্বোধের মতো যা কেনার সর্বোত্তম গঠন গম্বো মানে যদি উঁচু হয় সেখান থেকেই রান্নাথের নদীগুলো বয়ে আসে সেখান থেকেই ঝর্ণার আকারে পানি অন্যান্য ঘটনাতে পারছেন আবু আবু তার দরজা হচ্ছে সত্যি সত্যি সাতটি এই আটটি আবাহু আক তার দরজা সত্য তার দরজা আছে অনেক সত্য আর তা এটা কোরআনের আর সেদান করে করেদের জন্য লিজ সাহিব ইসানি সেদাননাথটা হবে ধরো নেকাজ করে এদের জন্য বাবুল জেহাদে মাদা কালা হাওয়া বাবুল বাবু বের রায় দেহাদের দরজা এটা সবথেকে বড়ো দরজা আর ওই দরজা হুদা খেলুন প্রত্যেকটা নেই আমলি লি আমাল এটা এটা বললে বলতে হয় তোর কিন্তু কবিতা সাহিত্য মান চেষ্টা চেষ্টা ভালো আমলের কি একটা দরজা আছে আর ওই আমল ওই আমল ওয়ালা মিনহদা খেলোম্বে আমি নিরাপদে ঢোকবে যে কোন দরজা দিয়ে সব দর জামান সবগুলো দরান ইজা আফা হুল ইমানি হোলা মানে বৈশিষ্ট্য গুণাবলি যখন ইমানের যে সমস্ত আছে সবই সে অর্জন করেছে সে করেছে রোজা ও রেখেছে দিয়েছে তার দর কোন তার সব দরাদ ডাকা হবে মিনহুন আবু হচ্ছে দরজা আবু আব দরজা কি এবার প্রত্যেকটা দরজা খান দরজাতে যা গুনে হিসাব করে ঠিক করা হয়েছে মানে গণন গণনা করা হসবানি এবং হচ্ছে হিসাব করা কুদ্দ ঠিক করা কুদ্দি মানে লম্বা হাদিস পরিচিত আর কি প্রসিদ্ধ এবং আর সেই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরকি যা যা মানে জালিকা সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাছাড়াও আরো তো কত তথ্য আছে ইরফান হাওয়াহু আর কত যে সেই অন্তর্ভুক্ত করেছে হাওয়াহু অন্তর্ভুক্ত করেছে বাবু যে দুই বাবের দুই দরজার যে পাল্লাস মাঝখানে আগেটা হলো দরজা দরজার একটা মধ্যে যেরকম হয় কি দরজার মানে এটার মাঝখানে যে হচ্ছে মানে ইয়েতে চল্লিশ দূরত্ব হচ্ছে চল্লিশ তিন দিনের মনে করো এটা হচ্ছে এই মহাপন্ডিত আসাহী মানে ফি মোসনাদস্তাদ হবে কিন্তু মূলত হচ্ছে আলহ করাস্তাবি মানে অর্থ হচ্ছে না একটা মুস্তাদিক সেটা বলা কথা না এবং তার মুস্তিক এন তিনি অন্য একটা বর্ণ নেই মাফুর বিধান ঠিক আছে আরকি যে কেউ কেউ এটার বন মানে পরিমানে এটা তিনদিনের কথা বলেছে কিন্তু ইন্দাজিল ইরফানি জ্ঞান ওলাদের কাছে আর হৃদয় হওয়া মন করো রাবি হৃদয় মন করো মনকার রাজি ও হাদিসুকুরি ও হাদিস মানে আর যে হাদিস হ্যাঁ ও হাদিয়েছে চল্লিশ বছর হম চল্লিশ দিন আর কি তুমি জানাতে চাবি আর দাঁত থাকছে আল্ আসনানি মিফতাহি তার চাবি হবে একনিষ্ঠতা সহকারে সাহায্য করা আছে সেই সাহাযাত মানে একনি ভাবে সাক্ষ্য দেওয়া তার হচ্ছে চাবিল তিলকা সাহাযাত নিয়ে মানে এটা হচ্ছে সাক্ষ্য আসে নাল আর দাঁত হচ্ছে আমল অহিয়া সারা ইসলাম আসির ইসলামের বুঝি বিধানী আর দাঁত দাঁতেন্ট না অল মিফতাহ বিলাস মানে ঠিক আছে বিল মিফত এবং হচ্ছে দাঁতই হচ্ছে চাবির পরিচয় পরিচয় আমাদের মনের সম্পর্ক আছে কিনা এই বিষয়ে দেখা যাচ্ছে অনেক সম্পর্ক আছে জটিলতার সম্পর্ক আছে দেখাচ্ছে অনেকে আছে না আমরা এখানে তার দাঁত নেই তখন সে জানা খুললো না জানানো গেল খেটে আসলো ওই মাফে গেল এরপর পরে খুললো দিন খেয়ে ভুগিয়ে আসলো আচ্ছা আমাদের পক্ষ থেকে যে মানে সই করা মানে প্রবেশ পাশ নিয়ে আসতে হবে আর কি প্রবেশ পত্র রহমানি আর যে ঢুকতে চাই সে পক্ষ থেকে একটা সই করা কাগজ ছাড়তে না প্রবেশপত্র তাও কি মানে সই করা হ্যাঁ মিনারুর রহমানি তো বুঝে আছা ঢুকতে থাকি রোগ বেকতে পারবে না প্রত্যেকটা ব্যক্তির জন্য তা জানাতে ঢোকার জন্য দুটো স্বাক্ষর করা হবে দুটো সাক্ষর মানে একত শিল সাপড় হওয়ার কি আনি সাক্ষী থাকবে যুবক হচ্ছে মানে দেখা যাচ্ছে যে ফাতা হ্যাঁ মানে ব্যক্তি হিসেবে যে ওই ব্যক্তি হ্যাঁ বাদ আল মামা দি আর এবার এটা হচ্ছে মানে তখন হবে মৃত্যুর পরে যখন আর্ধন পেশ করা হবে জালা আলু তখন আল্লাহ বলবেন লিবিনা যারা লেখে আর কি লেখকদের তারাই হচ্ছে কি দিওয়ান হসে ডাইরি বা যে নোট খাতা রেজিস্টার খাতা যাতে ই করে রাখা হয় কথায় মানে ফাইল পত্র জেল কে ঢুকলো কে বেরোলো কি অবস্থা দিওয়ানি ওরা হচ্ছে দিওয়ানা ওই হচ্ছে তো জাল ইস মু এই যে নামটা এই যে নামটা দিওয়ানের করেন যে এরা লিখিনি গেছে মরে গেছে আমক কাজ মারা গেল ওরা একটা দিওয়ান আল্লাহ দেখছেন আল্লাহ কাজ তখন এই পেশ করবো তারা আজ অমুক মারা গেল মনে করবেন এটা মানে এটা লেখা হবে ইকাবু জিওয়ানুল জেনানি মোজাউর আল মান্নানি মহান দাতা মান্নান দাতা মহান দাতা আল্লাহ নিকটবর্তী নিকটে অবস্থান করে যে খাতা যে দেওয়ান সেখানে এটা হবে লী দি এবার ব্যাখ্যা লিখতে হবে আর সেটা হচ্ছে যারা কোরআন এবং কোরআন মালা সন্ন্যত মেনে চলে কোরআন এবং নাম আমি ওখানে একটা সই হলো সই হলো যখন পুলছে পরে যাবে পুলছে হাত আসরের দিন তখন তাকে কি করা হবে দোকার জন্য দ্বিতীয় দ্বিতীয় পত্র দেওয়া হবে আর কি লিখা হবে যে এটা অমকের ছেলে অমোকের জন্য দয়াময় ক্ষমতাশালী আল্লাহর পক্ষ থেকে চিঠি বলা যাচ্ছে কি ফল হম কুতুখানে ফল ফাদাও হইয়া দু তাল মাথায়ী জানাতে আল্লাফা হাত যা উঁচু হয়ে গেছে ওলা কিন্নাল কুতু ফাদাওয়া নিছো তার ফল গুলো কি আছে মায়ের ছিল কবলা ওলা মানুষ জন্মের পুজবে বাল কবলা মানে কেন বলতে যে মানুষ জন্মের বাল কবলা কবদা তাই আদলি সানি বরং এর আগে যখন আদমে ডান্ডি থেকে একমুটো সন্তান বে করা হয় দুটোই কিন্তু আদলের উপরে তত্ত্ব দিয়ে আর কি বাদিকে কত মানে গভীর হবে সুবাহ শিয়াল্লার পবিত্রতা যিনি মহা ক্ষমতাশালী রাজত্ব অধিকার যাবারোধ মানে খুব কঠিন ক্ষমতা মালাকুত মালিকানা ইজলাল মানে সম্মান একর মানে অসম্মান অশুভ হানি এবং পবিত্রতা হচ্ছে আল্লাহ পাকে পাকে সুবাহান ওই মিল কিন্তু কবিতা মিল দি থাকি এখানে সুবাহ কথাটা অশুভান এভাবে ব্যবহার নেই যে সুভান মানে আচ্ছা আল্লাহ মহান তিনি গোপর এবং প্রকাশ্য আল্লা মানে গোপর বিশ্ব সব বিষয়ে জানেন্লা হজাত এবং চোখের পলককে দেখে নিলেন লেখা যা জানেন والحمد لله السميع لساير الاسوات من سر ومن اعلان وبتاي فرشنا جن لي اسامي شنن لسايلا সব কনফেশনেন من سر ومن اعلان هو الواحد والمسبح والمذم وال والحمد ومنزل القراني তিনি একক তিনি হচ্ছে মানে আগে এবং পরের হুকুমত তারি হম তারি এবং তিনি হচ্ছে মহা পবিত্র তারা মানে জান্নাতের হুম হ্যাঁ মানে একশো সাথে বিশ তার মানে একশো বিশ কবিতা কালের বই বলছে হাজিল এই তিন ভাগের দুই ভাগ ওর মধ্যে বর্ণনা করেছেন এটা এবং তার সনদ হাসে সহি মানে বকারি মুসলাম সনদের শর্তে আর এটা আশেখা আমাদের আছে। আবু থেকে এবং যুগের পণ্ডিত থেকে আন ইবন আব্বাস আনি আব্বাস আমি অর্থাৎ ইবিন আব্বাস থেকে যে আছে এটা অর্ধেক হবে আছে। রাজা অন্যান্য হলের যে চাইছে যে আমি আশা করি তোমরা অর্ধেক খবা এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে তার বাবের কাছে একটা আশা আত রাজ করে আল্লাহ এটাই তো আল্লাহ করে থাকেন মহাদানি মহান এই তো মানে ফিয়া আল্লাহান এখানে জবরই হবে প্রথম যারা বর্ণনা দেন আরকি যারা প্রথমরা মানে ঢুকবে তাদের চেহারা হবে বাদর পূর্ণিমা মতামি আটের পরে ষষ্ঠ রাতে মানে পনেরো রাতে চোদ্দ আটের পরে ষষ্ঠ রাতে তারাই হচ্ছে ভালো আমল আছে ঠিক আছে হা যাতে ঠিক আছে দ্বিতীয় দল তাদের পুরনী হবে হচ্ছে স্বর্ণের তাদের ঘাম হবে হচ্ছে মতো সুগন্ধ যুক্ত এবার জান্নাতবাসীদের যে একে অপরের সঙ্গে যে হচ্ছে মানে যে এক শ্রেষ্ঠত্ব যে যারা জাইল নিস আসল মানে কারণ সাপোজ শাড়ি যখন পরে কেউ ঝুলে থাকে বা পায়জামা হোক বা প্যান্ট হোক নিচে যেটা ঝুলে থাকে নিচে যাইল জান্নাতের মধ্যে যারা থাকবে নিচে তারা কি করবে মান ফাউ কাহুম ওপর এদের দেখবে এটা শুধু রসুলের জন্য না বরং তাদের তো বটেই সেই সঙ্গে যারা ইমান এনেছে আল্লাহ রসুলকে সত্যায়ন করেছে তাদেরও এই সম্মান তাদেরও থাকবে আসে হাজা আর তাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সেব যে আল্লাহ সকাল আর তরফান দিন দিবসে প্রথম সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা আল্লাহকে দেখতে পাবে ইয়া সর্বোচ্চ স্তরের জন্মাতি নিম্ন যে তবে নিচু নাইনাতে কোনো কমতি নেই তার থেকে কম আপাকে তো কম কিন্তু তার বিষয়ে নিসু না না হ্যাঁ জান্নাতের মধ্যে তো কোনো কমতি নেই তার হচ্ছে মানে রাজত্বের না নির্দিষ্ট করলে বা গুনলে দেখা যাবে সেটা আমাদের বছরে এক দুই হাজার হাজার বছর পরিপূর্ণ দুই হাজার বছরের সীমানা হবে মানে হ্যাঁ মানে গমৎস ওই ওই রাজত্ব পার হয়ে যাওয়া দেখতে পাবে সবথেকে নিকটবর্তী তো কাছে একেবারে ওইটার মতই দূরে যেটা দূরে তার দু হাজার বছরের গাছটা ওই জায়গায় চোখ যাবে ঠিক হবে এটা হচ্ছে তুমি সালো সর্বশেষ জান্নাতি তাকে আল্লাহ রব্বের আর রব তাকে দেবেন যিনি ক্ষমাশীল ক্ষমার অধিকারী হ্যাঁ তাকে দেবেন দুনিয়ার বহু গুণ আদাফ গুণ দুনিয়া না আমাদের দুনিয়ার বহুগুণ আমাদের সম্পূর্ণ দুনিয়াটারও বহুগুণ আর তাহলে দশগুণ আর শুরু আমা সুবাহ এই দাতা কত মহান এই দাতা কত মহান আদা থাকে পরিপূর্ণ ছোট বড় সবারই একই অবস্থা কিন্তু উলদান গিলমান যারা আছে তারা ছাড়া বয়স টা কম হবে বর্ণনা করেছেন তাদের বয়স হচ্ছে তিরিশ দশ দু দশের পরে পরে আশিরিন বা দাহা আশুর মোট দুটো বিষয় রয়েছে এখানে এর মধ্যে দুটো বিষয় রয়েছে হাজফুস সালাধিক রোজা লিকা ইন্দাহ যে দশকের পরে সংখ্যা তার মানে হচ্ছে যে মনে করো যে হচ্ছে বত্রিশবার বয়স্ক হতো না বত্রিশ আজ বলতে তিরিশ মিথ্য হতো না এটা হচ্ছে একটা জিনিসটা হচ্ছে এড়িয়ে যাওয়া এটা বসে এটা করে থাকে এবার কি তাহারি মানে কি করে বলা তাহার মানে সঠিক ভাবে যেটা নির্দিষ্ট করে বলা ওই সময় বিল মেঝহানি ওদম করেই বলা হয় মানে পুরাত্রিশ একটা একটা হচ্ছে ওই শরীর মানে তিন থেকে নয় পর্যন্ত দেখা যা খুচরা উপরে খুব কম যায় ষাট করে দেখো মানে এই জন্য ওই কি করে তিন বা থেকে বেশি যেগুলো আছে দশকের ওপরে কিছু ছেড়ে দেয় খাবিল মিঝানি তখন যখন বলতে চাই তখন কি করে একে ওজন করে বলে মানে ঠিক যেভাবে বল সেভাবে বলে